আলহামদুলিল্লাহ والصلاه على محمد وعلى ال محمد وسلم تسلیما كثيرا আমমা বাদ আল্লাহ ربنا من الذكر والثناء محمد আমাদের বিরবী শেষ নামী ফাহুর রহমান করে পাঠিয়েছিলেন সারা বিশ্বের সমস্ত শুধু নয় সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি ছিলেন রাহুদ্র তবে অপকৃত হয়েছে মানুষের মধ্য থেকে একমাত্র ঐসব লোকেরা যারা ইমানদার যারা তার অনসারী তার সাথে পরিচিতি লাভ করেছে তার আদর্শ সন্ন্যাস সাথে পরিচিত হয়েছে প্রবল আলমজেন আমাদের খেয়ে দেবী মোহাম্মদ সাল্লাহআসাল্লামের দুনিয়ায় হয়ে থাকা কৌফিক দান করেন এবং আজকে রাত্রে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সফা দান করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যে কৌসারে থাকবেন আজকে তারিখ হচ্ছে সাতাশে জুলাই দুই হাজার উনিশ আরবি তারিখ হচ্ছে চব্বিশা চোদ্দশো চল্লিশ আজকে আমাদের পঞ্চম পর্ব সিরাতুল নবির আলোচনা আমরা শুরু করব করবো নবী বাল্য জীবনে যখন দাদার ইন্তকার হয়ে গেল তখন তার দেখাশোনা দায়িত্ব নিলেন তার চাচা আবু তালেদ আবু তালেদ ইসলাম গ্রহণ না করলেও তিনি অত্যন্ত যত জাহান নামী দুনিয়ায় পয়দা হয়েছে এবং যারা জাহান নামে চাপি অতীতে চলে গেছে বর্তমানে অথবা ভবিষ্যতে যেসব জাহান পয়দা হয়েছে হচ্ছে হবে তাদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে আর গর মাল্লা দিন স্থায়ী যারা কাফির আর পুফুরীর অবস্থায় শিল্পের অবস্থায় মারা গেছে বড় পুকুরী শিল্পের অবস্থায় মারা আর যারা মুসলিম হয়ে মারা গেছে যত বড় পোক না কেন এটি হচ্ছে তারা হচ্ছে ওয়াস্থায়ীর্ঘদিনের হইতে পারে দীর্ঘ বছরের হতে পারে দীর্ঘ সময় হতে পারে এর বিপরীত হচ্ছে খারেজি আর মত যারা বলবেন যে যারা জাহান্নামে গেল তো গেলো আর কোনোদিন ফিরবে না হালা জাহান্নদিন বের হবে আর যারা জান্নাত জান্নাতি এই আখিরার বিষয়টি আমাদের আসলো আবু তালিবের সংক্ষিপ্ত আলোচনা থেকে আবু তালিব জাহান কিন্তু একটি কথা হচ্ছে স্থায়ী অস্থায়ী মানে কোনদিন যাহার নাম থেকে বের হবে না শাস্তির অবিরাম তার জন্য তবে সব কেমন হবে আগুনের কি থাকবে ফলন বলেন স্যান্ডেল থাকেন যাতে তার মানে মগজ ফুটতে থাকবে টক বক করে ডাল ফুটা আপনার আখের রস থেকে ফুটবানিতে রেখেছেন দেখেছেন হ্যাঁ ওইটা কেমন ফুটে আল্লাহ দুনিয়ার আগুনে যদি এরকম ফুটে তাহলে জাহান্নামের আগুনে কিরকম হ্যাঁ করে ফুটবে এই সেটা হালকা আজ তাহলে যাদের গোটা শরীরটা যাহার নামে হ্যাঁ ডুবিয়ে দেওয়া আর যাহান নামে জ্বলতে থাকবে যদিও অস্থায়ী হবে না কেন মানে ফাঁসেক মুসলিমরা পাঠ মুসলিমরা তাদের কত কঠিন শাস্তি হবে চিন্তা করা তাদের শাস্তি তাহলে আবু তালুক চাইতেও হ্যাঁ পরিমাণের দিক থেকে বেশি মেয়াদের দিকের বেশি না হলেও সময়কালের দিক থেকে কঠিন শাস্তির দিক থেকে আবু তালুব চাইতেও শাস্তি বেশি দেখা শোনার দায়িত্ব নিল সাধারণত দেখে কারা হয় চাচা আর না হইলে মামা এটা এই প্রচলনটা আমাদের দেশে আছে চাচা আরো কয়েকজন ছিল কিন্তু আবু তাহলে নিজে আগ্রহ করে দায়িত্ব নিলেন অথচ আবু তাহলে অন্যান্য ভাইয়ের তুলনায় সবচেয়ে বড় পরিবারের হ্যাঁ অভিভাবক এবং সবচেয়ে বেশি অভাবই ছিলেন এটা অনেকে জানেন ভাইদের মধ্যে মানে রসুল্লা মধ্যে সবচেয়ে বেশি অভাবী মানুষ ছিলেন আর পরিবারের সদস্য অনেক বেশি ছিলেন ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি ছিল তার সাথে নিজের ছেলেদের মতো করে ভাগিয়ে যাকে মানুষ করেছে। এ কথাই শেখ সফি রহমান করেছেন যে তার চাচা যে আপন চাচা চাচাগুলি সকলে আপন চাচা ছিল না কেউ কেউ ছিল কি সব চাচা ছিল ইনি ছিলেন আবদুল্লাহ আপন ভাই অত্যন্ত দয়ালু ছিলেন সেনাও সেনের খুব ভালোবাসতেন মকিল্লাম মিনাল মাল কিন্তু ধন সম্পদি কম ছিল তার কাছে খুব গরিব মানুষ ছিলেন কিন্তু তার অল্প আল্লাহ অনেক বর্বর দিয়েছিলেন অথচের জন্য এর থেকে একটি মাসলা বোঝা যায় যে অসৎ মানুষও যদি জনকল্যাণ কাজ করে সেবামূলক কাজ করে এটিএম এর হোক বিধবা হোক গরিব দরিদ্র হোক রাস্তাঘাট করে দেওয়া হোক শুধু নয় কাল্যাণ মূলকাতে কিভাবে বরফ দিয়ে থাকে সারা জীবনই কাফের আর কুফের অবস্থায় মারা গেছে কিন্তু তার অল্পতে আল্লাহ অনেক বরফত দিয়েছিলেন কেমন বর করছিল বলতে গিয়ে বলছেন যে এমন কি বাড়িতে একজনের খাবার আছে অথচ তার ছেলেদের সঙ্গে প্রায় দশ বা দশের দশ নিজের ছেলে যদি দশটা হয় আর একটা ভাতি যে স্বামী স্ত্রী একটা পরিবার একজনের খাবার থাকত খেলে একজনের পেট ভরে সেই একজনের খাবারই গোটা পরিবারে যে বা দশ বারো জন যা হতো সবাই পেট ভরে যেত সবাই তৃপ্তির সাথে খেত মানবিক আভ্যন্তরীণ বিষয় অধিকাংশ ক্ষেত্রে কখনো কখনো বাজ্য বোঝা পরিমাণের দিক থেকে বেড়েছে বারাকামে হচ্ছে নামা বৃদ্ধি পাড়াকা বাড়া কিন্তু বাড়ারটা কখনো কখনো বাজিক হয় আরো অধিকাংশ সময় বাহ্যিক মানে এই তীপ্ত অভিজ্ঞতা অনেকের আছে কারণ আপনার ছোট ভাই এবং দিতে দিতে বা তলব এগুলো করতে দশ বছর কাজ করেন হিচুই নেই আপনার কাছে বাহ্যিক দিতে তো কিছুই নেই দশ দশ বছর বিশ বছর বুঝতেই পারছেন না যে আপনার জীবনে বরফত হলো ওই টাকা পয়সা তো নেই এতদিন কাজকর্ম বিদেশে কলে এখন চলে যাব হ্যাঁ শরীরও ভালো নেয় কিন্তু কিছু তো নেই বরফত বুঝতে পারছেন না এটা অনুভূত কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে ভাইরা যখন পৃথক হলো থেকে আপনার থেকে আপনার হোটেলে কি হয়ে গেল তখন ওদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী শুধু একজনের ভরণ পোষণে দায়িত্ব আর আপনার ছেলে মেয়ে দশ বিশাল একটা পরিবার কিন্তু দেখা যাচ্ছে অনেক যারা দেশে তারা এরকম খরচ করেছে তুমি খরচ করো আল্লাহ তোমার খরচ করবে তুমি খরচ করো আল্লাহ তোমার দেখা যাচ্ছে আপনি বেশি ছেলে মেয়ে নিয়ে সুখী আপনার পরিবার সুখী আপনার ছেলেবার সুখী মেয়েরা সুখী পরিবার সদস্য ওর আর্থিক সংকট আর পারে দুঃখ আছে এই জন্য কখনো আপনারা আক্ষেপ করবেন যে এত খরচ করে ফেললাম বা আমাদের সমাজের যে সব পরিবার গুলো রয়েছে তাতে চলছে আপনার টেনে শেষখানে যাচ্ছে দেখেন আমাকে কিছু টাকা পয়সা দিন ব্যবসা করবে না আমি যাই হোক ফিরে আসি আসল বিষয়ের দিকে বর্বতের কথা বলছিল বরকত নে কাজ করলে বর্বত আছে বিশেষ করে সিরাতুল আর হাম আত্মীয়দের দেখাশোনা আত্মীয়দের সুসম্পর্ক বাপমায়ের দেখাশোনা অসহায় দেখাশোনা দেখাশোনা জনকল্যাণ মূলক আপনি আপনার বরকত ট্রেন পাচ্ছেন তা হয়তো অনেক সময় অনেক করছেন দশ বিশ বছর আমাদের যে মনে বরকত দান করবো সপ্তাহে দুটো আলোচনা ছিল আমার দুবাইয়ে তার একটা ছিল বরকত অর্জনের উপায় বর্বতের উপায় তো গুরুত্বপূর্ণ একটা বিষয় উপায় তো এই উপায়গুলি অবলম্বন করা উচিত জীবনে উল্লাস থাকতেন বড় ধৈর্যের সাথে থাকতেন যা কিছু ছ আর ভাইয়েরা খেত তাই খেতেন মানে তাতে মানে যেটা বলে যে মনে একটা তৃপ্তি পরিতৃপ্তি ছিল যা কিছু বড় হলেন একটু বয়স যখন তার বারো বছরের রানা হলেন চাচা ভাতিজাকে বাড়িতে রেখে চলে যাচ্ছেন ভাতিজার দেখাশোনা চাচাই চাচার মতো চাচি মায়া করল ভালোবাসত না এই ছিল চাচা ভাতি যা ভালোবাসত ওই সময় কোরসের এক কাফেলা যাচ্ছে এর আগে আলোচনা করেছি যে বছরের দুটো কাফেলা বেরোত বাণিজ্যিক কাফেলা মানে বাণিজ্যিক দল আর একস্তিন সব জাতের সামনে করতে শীতের দেশে গরমের দিনে যেতাম আর গরমের দেশে শীতের দিনে সাম দেশে শহরে যাচ্ছিলেন তাহলে কোন সময় চলে যাবে হ্যাঁ ছিল সামদেশ ঠান্ডা দিয়ে যত উত্তর দিকে যাবেন ঠান্ডা উত্তর দিকে যাবেন ঠান্ডা যত উত্তর দিকে যাবেন আসলে ঠান্ডা যত দক্ষিণ দিকে যাবেন গরম এটা শুধু এই আরবে না এমন দক্ষিণ দিকে গরম বেশি শাম ফিলিস্তিন এমনকি সৌদি আরবের তাবু এই সব এলাকা এসব উত্তর দিকে ঠান্ডা বিশেষ খাচ্ছি উত্তর আঞ্চলে ঠান্ডা বেশি উত্তর দিকে ঠান্ডা বেশি কারণ যে হোক নাকি যাই হোক সামদেশে যাচ্ছিলেন বাণিজ্যিক সফরে আব্দুল কিন্তু যেতে হবে রোজি রুটির জন্য যেতেই হবে কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না ছেড়ে যেতে পারছে না রসুল সাথে চলো তুমি চলো বারো বছরের ছেলেকে চলো চলো বাবা তোমাকে নিয়ে তারপরে সামদেশে বুসরা নামক একটি শহর রয়েছে সেই বুসরাই বাসরা না বাসরা হচ্ছে ইরাকের বুসরা বুসরাই যখন পৌঁছিলেন আর যারা সাথী সঙ্গী ছিল সবাই ওখানে অবস্থান করলেন তখন একজন খ্রিস্টান ধর্মযাত সে তার নাম ছিল ওহাইরা আর রাহে পাদছে এসে একবারে নামের কাছে পৌঁছে গেছে আসার পরে নবিসমের হাতটা ধরেছে ধরা পড়বে ইনি হচ্ছেন বিশ্ব জাহানের সন্ন্য আল্লাহ রসুল করে প্রেরণ করবেন যিনি বিশ্বজাহানের জন্য রহমত হলেন রহমতুল্লিল আলমিন করে আল্লাহ রব্লা কি করবেন পাঠাবেন তখন করেছিলেন বারো বছরের ছেলে কি বা জানবে তাই না কিন্তু যে নবুয়ের আলামত রয়েছে নবুয়াতে নবী হওয়ার যে লক্ষণগুলি রয়েছে আলামত নবা সেগুলি দেখে বুঝে তাতে বেশ কিছু মজেজার বিষয় ছিল অসাধারণ বিষয় আর তারপরে নবুয়ের আলামত তার চেহারা তার শরীরে আরো আসছে কথাগুলি ওই দেখে তিনি চিনে ফেলেছেন বললো কবে আকাওয়া যখন তোমরা দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা ঘাটি দিয়ে আসছিলে তখন দেখছিলাম তাহা যেমন গলার লেখার যে কোন পাথর এবং গাছকে দেখছিলাম যে শেষ দায় উঠিয়ে আমি দেখতে পাচ্ছি যে গাছ যখন সামনে পড়ছে বারো বছরের ছেলে পাথর এখানে বলে দি যে এমনকি মক্কা যেটা বলা হয়নি মক্কায় রসুল্লাহ সাল্লামকে নব আগে ছোট কাল থেকে পাথরে গাছে সালাম বলতো আর আর গাছ আর পাথরে নবী ছাড়া কাউকে চেষ্টা করে আমি আর আমি জানি তহরা তিন জেনে পড়েছি যে নবী ছাড়া গাছ আর পাথর আর একটা জিনিস দেখেছি আর ওরা প্রাচীন যুগে আংতে নাম লিখে দেয় আর এটা কি করত মোহর লাগত এখন আমি সৌদি আরবের বড় বড় কাজে তাদের বিভিন্ন বিচারে তার জমাতে যে ওনারা যে স্পেশাল খাসমহর রাখেন ওটা অফিসে থাকে অফিসে তো অফিসের সেক্রেটারি বা কেউ ইউজ করতে পারে কিন্তু হাতে আছে ওই ওই যখন ফাইনাল স্টাম্প লাগাইতে হবে রসলাইসাল্লাম যখন অমুসলিম রাজা বাদশাহিঠি পাঠাতে লাগলেন অনেক পরে চলে গেলাম যদিও হ্যাঁ মদিনার শেষ যুগ হ্যাঁ জয়ের